যে অনেকেই আমাদের কাছে জাদু প্রতিরোধের উপায় সম্পর্কে জানতে চান আমাদেরকে জানতে হবে যে জাদুটা কি জাদু আরবিতে বলা হয় সাহার সাহার মানে হচ্ছে যে কোনো জিনিসকে তার অবস্থান থেকে পরিবর্তন করে দেয় যেটা সেটা হচ্ছে জাদু যেমন তার স্বাস্থ্য তার স্বাভাবিক সুন্দর আছে সেটাকে পরিবর্তন করে অসুস্থতার মধ্যে দেয় তারপরে অনেকেই যেমন আল্লাহ সুলখানা কো আলিন করিমের মধ্যে বলছেন যে যখন ফেরাউনের ফেরাউনের সে ফেরাউন যাদেরকে নিয়ে আসছিল তারা যখন তাদের এই তাদের রশিগুলা, তারা ছাড়লো তখন মূসা দেখলেন যে সেগুলা সাপে পরিণত হয়েছে আসলে সাপে পরিণত হয় নাই কিন্তু তিনি তাদের তারা জাদুর প্রভাবের কারণে তার দেখাটাকে তারা পরিবর্তন করে দিল তার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে দিল এবং তিনি মনে করলেন যে এগুলোকে সাপ ঠিক অনুরূপভাবে জাদু জাদুর প্রভাব সত্য এবং জাদুকে জাদু দিয়ে জাদুর চিকিৎসা করা সেটা হারাম জাদু করা হারাম কবিরাগুনা জাদুকে জাদু দিয়ে চিকিৎসা করা সেটাও হারাম আমরা কীভাবে জাদুকে প্রতিরোধ করতে পারি জাদু প্রতিরোধের দুইটা উপায় আসে একটা হচ্ছে বৈধ পন্থা একটা হচ্ছে অবৈধ পন্থা বৈধ পন্থা হচ্ছে যে আনসূন্না এবং সালফেস আলেহীনদের মানহাজের উপরে থেকে এটা চিকিৎসা করা সেটা হচ্ছে বৈধপন্থা আর অবৈধ পন্থা হচ্ছে যে শির্ক বেদাত এবং খোরাফাত এগুলার সাথে জড়িত থেকে জিনের সাহায্য নিয়ে তারপরে যারা জিন দিয়ে কাজ করে জাদুকর যারা যারা মেজিশিয়ান সাহির তাদের সাহায্য নিয়ে তাবিজের মাধ্যমে তাবিজ কবজের মাধ্যমে কড়া তারপরে বিভিন্ন যেমন এমন জিনিস জিনিস দিয়ে যেমন লোহার প্যারাগ মেরে তারপরে বিভিন্ন পুকুরে পানি দিয়ে তারপরে রাস্তায় এভাবে বিভিন্ন যেটা কোরআন শূন্য বিবর্জিত কোন পন্থায় চিকিৎসা করা সেটা হচ্ছে অবৈধ পন্থা এবং বৈধ পন্থা হচ্ছে আল্লাহর আল্লাহর নামের ওসিলায় তারপরে কোরআন কোরআনের আয়াতের মাধ্যমে হাদিসের দুয়ার মাধ্যমে অথবা কোরআন এবং হাদিসের যে বিষয়গুলো সেগুলো বৈধ পন্থায় তো আমরা মূলত এখানে আলোচনা করব জাদু প্রতিরোধের উপায় হচ্ছে সর্বপ্রথম হচ্ছে আল্লাহর কাছে প্রার্থনা মাধ্যমে আশ্রয় প্রার্থনার মাধ্যমে আল্লাহর সাথে যোগাযোগ এবং আল্লাহর আল্লাহর সাথে নেটওয়ার্কিং গুড নেটওয়ার্কিং এর মাধ্যমে আমরা জাদু থেকে নিজেকে রক্ষা করতে পারি দ্বিতীয়ত হচ্ছে যে হাদিসে আসছে যে আজুয়া খেজুর মদিনার একটা স্পেশাল খেজুর আছে সেটা প্রতিদিন সাতটা অথবা একটা অন্য একটা বন্যা আসে একটা করে খাওয়া সকালে খালি পেটে খাওয়ার কথা সেটার মাধ্যমে আমরা জাদুর প্রতিরোধ করতে পারি তারপরে রসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন যে অদু অবস্থায় যদি কোনো ব্যক্তি ঘুমায় তাহলে সেই ক্ষেত্রে ওই ব্যক্তি ফেরেস্তাদের ওই ব্যক্তির জন্য ফেরস্তারা দোয়া করে এই জন্য আমরা যদি সর্ব অবস্থায় অদু অবস্থায় থাকি তাহলে আমাদেরকে জাদু বা खराब बद नजर एग्ला और प्रभाव विस्तार करते पर जदु साधारण जीन मध्य मंत्रे मध्यम होमाते नियमित सालादा तहजीदे सलाद रात किसी अंश जागरण कर तह जीदे सालाद अदा करा ते डेलि लाइफे प्रैक्टिस मध्यमें जेमन टयलेटे प्रवेशर क्षेत्र देर हार समय दुआ तमजे शुरूते आउज सेण्डिंग पढ़ार माध्यम जे जदिता रक्षा करते বিয়ের পর যে নতুন নববিবাহিতা স্ত্রীকে স্ত্রীকে দুয়াপাটের মাধ্যমে শৈতান থেকে রক্ষা করা রক্ষা চাওয়া আল্লাহ আশ্রয় প্রার্থনা চাওয়া তারপরে এই জীবনের সূচনা করা স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনের সূচনা করা সালাতের মাধ্যমে যেটা রসদামের হাদিস থেকে আমরা পাই সহবাসের সময় শয়তান থেকে আশ্রয় প্রার্থনার মাধ্যমে তারপরে আমরা শুয়ার সময় আতুল কুরসি পাটের মাধ্যমে রসুদাল্লাম বলছেন যে সুরাবাকারা শেষ দুইটি আয়াত পড়ে ঘুমাবে সেটা তার জন্য যথেষ্ট হবে তারপরে সুরা খ্লাস ফালাক নাচ পরে হাতের তালেতে ফুদিয়ে সমস্ত শারীর মাশাক করার মাধ্যমে এগুলোর মাধ্যমে আমরা যাদের প্রভাব থেকে নিজেকে রক্ষা করতে পারি আর জাদু টেনে বাঁচার সবথেকে ভালো একটা উপায় হচ্ছে যে জাদুকরের কাছে না যাওয়া জাদুকর আমাদের দেশে অনেক আলেমরা আছে সাধারণ মানুষের তৎ বিড়ালয় আছে সাধারণ মানুষ মনে করে এগুলোতে আলেমরা কোরআনসূন্না দিয়ে চিকিৎসা করে কিন্তু দেখা যাবে ওরা কুকাবন্ডিদের বই বিভিন্ন তাবিজ কবচ এগুলোর মাধ্যমে চিকিৎসা করে এবং সেই ক্ষেত্রে তারা কী করে তাবিজের মাধ্যমে আর একটা জিনটাকে প্রসেসিং করে মানুষের সাথে লাগিয়ে দেয় যাতে বারবার তার কাছে যাওয়া লাগে মানুষকে সে অসুস্থতা নিয়ে গেছিলো তার এটা ছিল টোয়েন্টি ফাইভ পার্সেন্ট সেটাকে ফিফটি করে দেবে এ ধরনের অনেক অনেক অনেকেই এরকম করে থাকে তাহলে সব থেকে একটা উত্তম উপায় হচ্ছে জাদুকরের কাছ থেকে নিজেকে বেঁচে থাকবেন কোরআনসন্নায় নিজে জীবনযাপন করবেন এবং সকাল সন্ধ্যার যে আসকারগুলো আছে আমলগুলো আছে সেগুলো করা নিয়মিত সুরাবাকারাতে লোক করা বলছেন যে করেছে। নিয়মিত সুরা তোমরা ঘরকে কবরস্থানে পরিণত করো করে ঘরে সুরা কারা তে লাউ করো তাহলে সুরাবাকারা তেলাউ করার মাধ্যমে আমরা জাদু জিনের প্রভাব থেকে বদমজড়ের প্রভাব থেকে অসুস্থতা থেকে আমরা নিজের হেফাজত হতে পারি ওসলাল নবীনা মহম্মদ ওয়াল আলি ওসাল্লাম সালামুক ও রহমতুল্লা বরক